মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي أنزل كتابه القرآن وعمرنا بترتيله فقال ورطل القرآن ترتيله فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نتحمد عبده ورسوله أما بعد شبريو درشوك بحيبون যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি প্লিজ টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছে আমরা এলুমুল কোরআন সিরিজের আজকের পর্বে আমাদের একটি নতুন বিষয় আমরা আলোচনা করব তা হচ্ছে তেজবিদুলকোর আন তেজবিদুলকোর আন কেরাত বিষয়ের একটি বিষয় এবং এই হচ্ছে কেরাতের জন্য অপরিহার্য আর এর মূল উৎস হচ্ছে কোরআনে পাকের আয়াত সুরা মুজম্মিলের মধ্যে আল্লাহ রব আলমিন করেছেন কি আপনি বলতেছেন কোরআনকে তরতিল সহিত এখন তরতিলের অর্থ কি তরতিলের অর্থ হাজরত আলীর জানা যায় তিনি বলেছেন তিনি বলেছেন থামতে হবে এবং কিভাবে শুরু করতে হবে এর নাম হচ্ছে তরতিল আর এখান থেকেই তাজভীদের উৎপত্তি এবং তাজবীদের ক্রম বিকাশ হয়েছে প্রথমত তাজভীদ শব্দের আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ আপনাদের সামনে উপস্থাপন করি তেজবিদ মূলত এর উৎস হচ্ছে জিম দাল তার মানে কোনো একটি জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করা সুন্দরটি বৃদ্ধি করা এর পাশাপাশি এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কেফিয়েরত কোরআন করিম মুজেন এটি হচ্ছে এমন একটি শাস্ত্র এমন একটি বিষয় যে বিষয়ের মাধ্যমে কিভাবে কোরআন করিম সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করা যায় সে সম্পর্কে জানা এবং এই তাজবীদের নিয়ম কানুনগুলো জানলে পরে কোরআনে উচ্চারণে ভুল থাকবে না উচ্চারণ থেকে নিজেকে রক্ষা করা যাবে বিশেষ করে লাহান থেকে লাহান বিকৃতি বিকৃতি থেকে আমরা মুক্তি পাব এই জন্যই বলা হয়েছে তেজবীর কে আমাদের সামনে সুন্দরভাবে যেন আমরা তেলাওয়াত করতে পারি সে সম্পর্কে জানা আচ্ছা এটা তো হল তেজবিদের পারিভাষিক অর্থ তেজভীদের এই पारिभाषिक अर्थर मध्य शास्त्रीय संज्ञा आई संज्ञा बजवीदी संक्षिप्त से प्रत्येक बर्ण के तार उच्चारण स्थल थे उच्चारण कर पशापाशी এই বর্ণগুলোর যা প্রাপ্য একটা হচ্ছে তার আবশ্যিক প্রাপ্য সেটা আদায় করা আরেকটা হচ্ছে প্রয়োজনে তার প্রাপ্য এটাকে মুস্তাহাক বলা হচ্ছে সেটা সহ সেটাকে উচ্চারণ করা আরও একটু এ সংজ্ঞা দেয়া হয়েছে সেটা হচ্ছে এতোয়া হরফিন হাকু ও মুস্তাহাকাহু প্রত্যেকটি বর্ণের যা যা প্রাপ্য সেই প্রাপ্যগুলো আদায় করার নামই হচ্ছে এলমদ তেজবিদ এলমদ তেজবিদ সংক্ষিপ্ত মনে হয় কিন্তু এলমদ তেজবিদ একটি বিশাল বিষয় এর মাধ্যমেই কোরআনে পাক বিশুদ্ধ উচ্চারণে তেলে আবাদ করা সম্ভব এটা জানা না থাকলে আমাদের উচ্চারণ সঠিক হবে না বিকৃতি হবে এবং উচ্চারণিক বিকৃতির কারণে অর্থের বিকৃতি হবে যার কারণে এটা লহানি জলি হয়ে যাবে আচ্ছা এখন হলো যে এই যে বলা হলো প্রত্যেকটা বর্ণকে প্রত্যেকটা হরফকে তার প্রাপ্য দেয়া এটা বলতে কি বোঝানো হয়েছে এটা বলতে বোঝানো হয়েছে প্রত্যেকটা বর্ণের মাহরাজ জানা উচ্চারণ উচ্চারণস্থল কোনখান থেকে উচ্চারণ করা হবে এবং কিভাবে সেটা উচ্চারিত হবে সে সম্পর্কে জানা যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন যে কফ একটি বর্ণ এই কফটা উচ্চারণ হয় থেকে। কণ্ঠনালীর উপরে মানে কণ্ঠনালির শেষ জায়গায় যেখানে আছে মুখ থেকে সে জায়গায় সেখানে তার উপরের এই তালু যেটা আছে সেটার সাথে আপনি মিলিয়ে পড়লি কাফের উচ্চারণ হবে এই কাফ এটা হচ্ছে তার প্রাপ্য কাফকে কাফ উচ্চারণ করা যাবে না কেননা কাফ এটা আরেকটা বন কোরআনে পাকের এই যে বর্ণগুলো যেগুলোর কথা বললাম আরবি বর্ণগুলো এগুলোকে সঠিকভাবে তার উচ্চারণ স্থল থেকে উচ্চারণ করলেই পরে তার হক আদায় হবে এটা হচ্ছে আবিশ্বিক এটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যাবে না এর পাশাপাশি এর জন্য সেফাত রয়েছে সেফাত মানে গুণাবলী সেই গুণগুলো যদি আদায় না হয় তাহলে সেই বর্ণের উচ্চারণ সঠিকভাবে হবে না সেগুলো দিতে হবে আচ্ছা মোস্তাহাক যেটা অন্য কারণে যেগুলি প্রাপ্য সেগুলি পরে আসে আমি এখানে আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই দেখুন দাল একটি বর্ণ তা একটি বর্ণ এক বর্ণ তিনটি বর্ণ কিন্তু তিনটি বর্ণের উচ্চারণ কিন্তু এক জায়গা থেকে সেটা কি জিব্বার মাঝখান তার বরাবর উপরে সাথে আপনি মিলিয়ে এই তিনটি উচ্চারণ করতে পারবেন তা তাল প কিন্তু দেখুন তিনটা ভিন্ন ভিন্ন উচ্চারণে উচ্চারিত যদিও নাকি তাদের মাখরা চাক এখন এই ভিন্নতা আসলো থেকে ভিন্নতা আসছে সেফাতের কারণে যেমন তা তার সেফাত হচ্ছে হামস হামস মানে নিঃশ্বাসের জারি রেখে সেটাকে উচ্চারণ করতে হবে এই এভাবে। আচ্ছা তার উচ্চারণ আরেকটা কি আছে ইস্তিফালা ইস্তিফলা মানে নিম্নমুখী নিম্নমুখী মানে সেটা মোটা করা যাবে না অপরদিকে তোয়ার দিকে তাকান তে কয়েকটা সেফাত রয়েছে যেমন একটি সেফাত হচ্ছে তো আর এথবাক এথবাক মানে মুখ গোল করে উচ্চারণ করা ফ, ফ আচ্ছা আরেকটি যেমন রয়েছে তার মধ্যে কলকলা ওয়াকফের সময় তো আর কি হয় কলকলাতে উচ্চারণ হয় কত কত এই যে কলকলা এই কলকলা সেখানে থাকতে হবে আরেকটি সিফাত তার মধ্যে রয়েছে কি সেটা হচ্ছে কি স্টাইলা ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী মোটা করে উচ্চারণ করা এই ধরনের যে সেফাতগুলো আছে এটা তার আবশ্যিক এটা যদি না হয় তাহলে তা আর তো আর মধ্যে আপনি পার্থ করতে পারবেন এবং তার জায়গায় যদি তা উচ্চারিত হয় তাহলে অর্থের বিকৃতি করতে বাধ্য যেহেতু উচ্চারণের বিকৃতি হয়ে গেছে তাকে তা বানিয়ে ফেলেছে আবার তাকে যদি বানিয়ে ফেলা হয় তাহলে সেখানে উচ্চারণ বিকৃতি করতে বাধ্য এখানে আবাসের মধ্যে এখানে মহা মহাভয়ঙ্কর শব্দের কথা বলা হয়েছে আল আলকোবরা দিয়ে আর যদি এখানে বলা হয় আর ত্যামুল তো আর উচ্চারণ সঠিক ভাবে না হওয়ার কারণে ত্যামের তাহলে এটা হবে তা আম্মা তা আম্মন থেকে আসছে পূর্ণাঙ্গ দেখুন কিভাবে বিকৃত হয়ে গেল আরও আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। যে এ কেন আমাদের দেশবিদ জানা দরকার আচ্ছা এরপরে এগুলি হচ্ছে আবশ্যিক এগুলি না জানলে পরে আমরা কিন্তু বর্ণের মধ্যে পার্থক্য করতে পারবো না যেমন দেখুন হা এরপরে আছে হা দুইটি হচ্ছে কণ্ঠনালী থেকে আসে হা এবং হামজা নিচ থেকে হা এবং আইন এটা হচ্ছে মাঝখান থেকে এবং হা উপরের থেকে তো দেখুন হা এবং হা তাদের মাখরা দুইটাই ভিন্ন এবং দুটোটা ভিন্ন ভিন্ন বর্ণ হাড় জায়গায় হা বলা যাবে না হার জায়গায় হা বলা যাবে না বললি উচ্চারণ বিভ্রাট ঘটবে এবং সেখানে অর্থেরও বিভ্রাট ঘটে যাবে তো এই জিনিসগুলো জানার নামই হচ্ছে কিন্তু তেজভীর আচ্ছা আরো একটি বিষয় আছে যে তেজভীর কিছু অলঙ্কার আছে সে অলঙ্কারগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে রাতটি সুন্দর হবে আর যদি সে অলঙ্কারগুলো আমরা ব্যবহার না করি তাহলে আমার আজ সুন্দর হবে না সৌন্দর্য বর্ধক এই অলঙ্কারগুলো বলা হয় আমরা যেমন আমাদের কেশার ওয়ার্ল্ডের মধ্যে আমরা দেখি কসমেটিক্সের যে ব্যবহার তারপরে আপনার অলঙ্কারের যে ব্যবহার বিশেষ করে মেয়েদের বর্ধনে সৌন্দর্যবর্ধনে সেটা এই কারণেই হচ্ছে আচ্ছা তো এখানে দেখুন এই অলঙ্কার যে সমস্ত কথা বললাম এগুলোও কিন্তু মুস্তাহাক ওই যে বললাম না যে কোনো কারণবশত আপনার এই হক তার প্রাপ্য এই অধিকার তার হয়ে যায় সেটাকে উচ্চারণ করতেই হবে সেটা উচ্চারণ না করলে কিন্তু আপনি পড়া হয়ে যাবে কিন্তু শ্রুতি মধুর হবে না বা কোরআনের সঠিক হক আদায় করা হবে না যেমন এখানে নুন দেখুন নুন নুনের মধ্যে জবর আছে জবরের সাথে তাসদিদ আছে এখন বলা হচ্ছে যে যুক্ত নুন যদি হয় তাহলে এখানে গুন্না করাটা অজিব এটাকে নামকরণই করা হয়েছে অজীব গুন না তেমনি ভাবে আবার দেখা যায় যে কতগুলো হরফ আছে যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি আসে সেখানে গুন্না করা যায় না যেমন এই পুন তানবিন হামজা হামজা এখানে তানবিনা করতে পারবেন না এখানে যদি গুননা করেন আপনি বলবো যে ভুল পড়েছেন গুনা হবে কিনা সেটা প্রশ্ন পরে কিন্তু ভুল হয়ে গেছে হ্যাঁ অর্থবিকৃতি বিকৃতি হয়নি ভুল হয়ে গেছে তাহলে এখানে কিভাবে পড়তে হবে আদাবুন আলিম গুননা হবে না এটা হচ্ছে অলংকার যেখানে যেটা ফিট করা দরকার যেখানে যেটা আপনার বসানো দরকার সেখানে সেটা বসিয়ে এর সৌন্দর্য বর্ধন করতে হবে সুপ্রিয় দর্শক এভাবে আমি এই তেজবিদের সংজ্ঞাটাকে আপনাদের সামনে নিয়ে আসলাম এখন প্রশ্ন হচ্ছে যে যেভিদ জানাটা মুসলমানদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এর হুকুম কি আচ্ছা এ ব্যাপারে বলতে হয় যে এর তেজভিদের দুটো দিক আছে দুটো দিক একটা হচ্ছে আপনার ব্যবহারিক দিক প্রায়োগিক দিক আরেকটা হচ্ছে শুধু জানার জন্য জানার দিক তো জানার যেটা আছে যে আমি এই তেজিজ সম্পর্কে ধারণা লাভ করলাম এই দিক একটা আর হচ্ছে যে তাজবীজ সম্পর্কে শুধু ধারণার যেটা আমি লাভ করেছি যে জ্ঞান অর্জন করেছি এটাকে প্রয়োগ করা এই দুইটার মধ্যে অনেক বেশ কম বুঝতেই পারছেন তো এই জন্যই পলামা একাম এই দুইভাগে ভাগ করে তার হুকুমটাও এভাবে নির্ণয় করেছেন বিধানটাও সেভাবে নির্ণয় করেছেন সুপ্রিয় দর্শক আমরা সেগুলো শুনব তবে বিরতির পর এখন সময় হয়েছে বিরতির ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিরতির পর আমাদের পাশেই পাবো ইনশাআল্লাহ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 मजबूत कर देवे ईमान कुरान और आधुनिक विज्ञान आज रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे बांगल्बा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 इब्राहिम जहांगीर आलम बार। बार। बार। जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच परवर्ती अनुष्ठान पीछे এসেছি বিরতির পর আলোচনা করছিলাম যে তেজভীদ জানার বিধান কি হুকুম কি ওলামা এই প্রসঙ্গে কি বলে তো এই বিষয়ে কি বলেছেন তারা বলেছেন যে হুকমুল জাহাতুল আলমিয়া আল মুরাদুল আলমিয়া হকাম জানার দিক বলতে কি বোঝানো হয় জানার দিক হলো যে মাহরাজ বায়ের মাখরাজ করতে উচ্চারণ হবে তা এর মাখরাজ করতে উচ্চারণ হবে শাহের মাখরাজ করতে উচ্চারণ হবে এটা জানা জানা এক জিনিস এবং এটা কখন মোটা হবে কখন চিকন হবে কখন এটা আপনার এজাহার হবে বা কখন এটা এদগাম হবে এ বিষয়গুলো জানা এটা হচ্ছে জানার বিষয় আরেকটা হচ্ছে প্রায়োগিক প্রায়োগিক মানে যেটা আমি জানলাম সে অনুযায়ী আমি উচ্চারণ করলাম যেমন দেখুন ওই যে তা আর তয়ের কথা বললাম এবার আসুন আরেকটা বলি সা উচ্চারণ কি জিভ্বার আগা সামনের নিচের উপর আপনার দুই দাঁতের আগা দিয়ে সা উচ্চারণ হয় আবার দেখুন সিন আল্লাহ হিনটাও ঠিক একইভাবে পাশাপাশি জিব্বার আগা এবং উপরের দাঁতের সাথে আপনার উচ্চারণ হয় সিন শাহকে সিন উচ্চারণ করা যাবে না সিনকে আবার সা উচ্চারণ করা যাবে না অপরদিকে দেখুন স্বাদ স্বাদও একই অবস্থার মধ্যে পড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা অনুশীলন না করার কারণে আমাদের উচ্চারণ বিভ্রাটের আল্লাহ রাবুল আলম দেখুন অন্য কোন ভাষা সম্পর্কে বলেন কোরআন সম্পর্কে বলেছেন দেখো আমি কোরআনকে জিকিরের জন্য সহজ করে দিয়েছে এই জিকির অর্থ এখানে কি এই জিকির অর্থ শুধু আওড়িয়ে যাওয়া নয় বরঞ্চ এই জিকির অর্থ তেলা এগিয়ে আসুন সহজ করে দিবেন সহজ করার ঘোষণা দিয়েছেন অতএব কেন আমরা পারবো না একবার বার না চারবার এই কথাটি সুরে খামারের মধ্যে আল্লাপাক বলেছেন অতএব কোরআনে পাক আমার আপনার জন্য পাক সহজ করে দিয়েছেন আরো একটি উদাহরণ আপনাদের সামনে দিই দেখুন ছোট ছোট মেয়েরা। এরা তেজবিদের কি জানে এখন অবশ্য বিভিন্ন পদ্ধতি বেরিয়েছে বিভিন্ন জায়গায় সেই পদ্ধতির কারণে ছেলে মেয়েদের জন্য খুব সহজ হয়ে গেছে কোরআন তেলাওয়াত তারা এই না। তখন কি তারা তারা তেলাওয়াত করতো না দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা সাত আট বছর বয়স আট নয় বছর বয়স কোরআন হেস করে ফেলেছে অথচ তাকে যদি কাওয়ায়ত জিজ্ঞেস করেন সে বলতে পারবে না কিন্তু কোথায় মত করতে হবে সে ঠিকই মত করতেছে কোথায় তাকে গুননা করতে হবে ঠিক গুননা করতেছে কোথায় সেটাকে বারিক করতে হবে পর করতে হবে ঠিক সে করতেছে অথচ কওয়ায়ত সম্পর্কে তার কিছুই জানা নেই আল্লাহ এটা শুধু বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য না সের ওয়ার্ল্ডের জন্য এটা আফ্রিকাতে যান আফ্রিকার ছেলেরা যে কোরআন তেল আওয়াত করে আমাদের দেশে পাক ভারতেও বাংলাদেশও সেই কোরআন ইত্তেলা তারা করে আমেরিকাতে যান ব্রিটেনে যান জার্মান যান যেখানে যান কোরআন মুসলিম সব জায়গায় এক ধরনের পড়তেছে ভাষা সবের ভিন্ন কিন্তু কোরআনের ভাষা এক ওরাও যে কোরআন তেলাওয়া আমরাও সে করতেছি এবং বোঝার ব্যাপার হলো এই ছোট ছোট বাচ্চারা ছেলে মেয়েরা দেখুন সমান জানা নেই কিন্তু সঠিক ভাবে পড়ছে এটা কি মরজে কোরআনের আল্লাপা তার কোরআনকে এভাবে কি করেছেন সহজ করে দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা কোরআন শিখে সামনের দিকে অগ্রসর হব। আমরা পরবর্তীতে কোরআন প্রথম হচ্ছে কোরআনের বিশুদ্ধ উচ্চারণে কোরআন তেলা শেখা এর পরে আপনি কোরআন বুঝুন গবেষণা করুন ওপেন টু অল এবং তার এটা সবার জন্য আচ্ছা এখন প্রশ্ন হলো যে এত কথা বললাম এর সপক্ষে কোরআনের কোনো আয়াত আছে কি জি হ্যাঁ অবশ্যই আছে আমি গত পর্বে যখন তেজভেদের পরিচিতি আপনাদের সামনে দিচ্ছিলাম তখন বলেছি নিশ্চয়ই মনে আছে যে পাক। তৃতীয় নম্বরে সুরে মুজাম্মিল করেছেন প্রথম সুরে আলকাল দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে তিল সহকারে তুমি কি করো তিলাওয়াত এবং এখানে আমার নির্দেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে এটাই তাজ উৎস এখান থেকে তেবীদ শাস্ত্র উৎপত্তি তার তিল জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এর মধ্যে অতীব আসুন হিম্মত করুন পাক ইমান দিয়েছে ইমানের দৌলত নাসিব হয়েছে। নিজেকে মুসলিম হিসাবে আমরা পরিচয় দিতে ভালোবাসি সেই মুসলিম ওর আন পড়তে জানবো না এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আমার প্রিয় সাথী হবে যে কোরআন জান্নাতে আমার জন্য আলোক বর্তিকা হবে আসুন সে কোরআনকে বুকে ধারণ করি সে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি সুদৃঢ় করি সিদ্ধান্ত নিন বেশি সময় লাগবে না আমি সে ব্যাপারেও আপনাদের সামনে পরবর্তী পর্বে আপনাদের সামনে আলোচনা করব অতীব আসুন আল্লাহর কোরআনকে আল্লাহর কিতাবকে আল্লাহর কালামকে বিশুদ্ধ উচ্চারণের তেরাওয়ের আমরা ব্যবস্থা গ্রহণ করি যারা পারি তারা আল্লাহর সুক্রিয়া আদায় করি আরও সুন্দরভাবে চেষ্টা করি আর যারা পারি না তারা আল্লাহর কাছে মোনাজাত করি আল্লাহ তোমার কালামকে সেই সুন্দরভাবে তেলাহত করার তফিক দাও এবং সেই জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে এরপর আরও একটি আয়াত আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটা হচ্ছে কি الذين اتيناهم الكتاب يتلونوه حق تلاوته الله پاک جرا تار کتاب کے حق ادا کرے تلاوت کرے تادے پرشंसा کرے اللہ الذين اتيناهم الكتاب आम्ही যাদেরকে کتاب দান করেছে يتلونوه তারা সেই کتاب তিলাওয়াত حق تلاوته যথা যথা তিলাওয়াতের হক سبحان الله حق تلاوته بولتے ہیں قران حق তেলাওয়াতের হক এই প্রসঙ্গে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছে। কিন্তু মজার ব্যাপার হলো সবাই এক জায়গায় ঐক্যত্য প্রকাশ করেছে প্রথম কথাই হচ্ছে বিশুদ্ধ উচ্চারণের তেলাওয়ি এরপর কেউ বলেছেন অর্থ শিখা এরপরে সেটাকে আপনার মানুষের কাছে পৌঁছে দেয়া দাওয়াত এসব কিছু একের পর এক আপনার সামনে আসবে আচ্ছা তো এই যে আলাপাক হাকা তেলাওয়াতই বলেছেন তাহলে বুঝা যায় যে তেলাওয়াতের হক আছে সে হক আদায় করে যদি কেউ তেলাওয়াত করে তাহলে কোরআন তেলাওয়াতের হক আদায় হবে অন্যথায় হক আদায় হবে না সুপ্রিয় দর্শক এভাবে আমরা বেশ কিছু হাতিসের মধ্যেও আমরা দেখতে পাই যে যেগুলো ইন্ডিকেট করে যে কোরআন সেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে যেমন দেখুন কোনো আলিম সম্পর্কে রসুল আল্লাহ সাল্লাহ আলু এত গুরুত্ব আরোপ করেননি যেটা কোরআনের তালিম ও তাল্লুম পঠন পাঠন শিখন শিক্ষণ করার ব্যাপারে কি করেছেন গুরুত্ব আরোপ করেছেন সকলেই যাবে সারা ওয়ার্ল্ড প্রায় মুসলমান এই হাদিসটি সম্পর্কে ওয়াকিফাল কিন্তু দুর্ভাগ্যজনক হলু সত্য ওয়াকেফাল তো বটে কিন্তু তার উপর আমল আমরা করছি কয়জন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে নিজে কোরআন শিখে তা আল্লামা নিজে শিখছে এই সব কিছু আমাদেরকে কি প্রমাণ করে যে ওর আনটা বিশুদ্ধভাবে আমাদের তেলাবাদ করতেই হবে সুপ্রিয় দর্শক কোরআন আল্লাহ আমাদের ভাবতে হবে এ বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে নিজের জন্য নিজের সন্তানের জন্য পূর্ববর্তী প্রজন্মের জন্য অন্যথায় আল্লাহ পাক যদি আপনাকে আমাকে পাকড়াও করেন জিজ্ঞেস করেন বন্দা পৃথিবীতে অনেক জিনিস করেছিল অনেক কিছু শিখেছিলেন বহু পাণ্ডিত্য অর্জন করেছ বিভিন্ন বিষয়ে অনেক দূর এগিয়েছ কিন্তু আমার কালাম অবস্থাটা কেমন ছিল আমার কালাম ভূমিকা কি ছিল কি জম দেব পারবেন আল্লা সঙ্গে কথা বলতে আল্লাহ পড়ো উপর দিকে উঠতে থাকো তার তিলের সাথে পড়ো তার তিলের সাথে যদি পড়তে না জানি আমাকে জান্নাত কবুল করবে যদি সম্ভব হয় এর উপর সামান্য কিছু আলোচনা করুন আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে অতএব আসুন আমরা সর্বশেষ কোর আনকে যেন সেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি তার বাস্তব পদক্ষেপ গ্রহণ করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এতদিন ভুল করে ফেলেছি আল্লাহ জিব্বাটাকে সহজ করে দাও তোমার কোর আন তেলাওয়াত করবো তোমারকে আন সেহীভাবে তেলাওয়াত করার তৌফিক দাও বিশ্বাস করুন আল্লাহ পাকাপ তৌফিক দেবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন অশুদ্ধ তেলাওয়াত থেকে এবং শুদ্ধ বিশুদ্ধ তেল আবাদ করার তৌফিক দান করুন এই কামনা করে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 পিস টিভি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা